ধূমপান মদ্যপান মাদ দ্রব্য সেবন পক্ষে ক্ষতিকর রেডিও মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রি এফ এম এর বিশেষ নিবেদন বাংলা অনুবাদ পুষ্পল গাঙ্গুলি বেদার রূপ অনিপান ভট্টাচার্য এডিটিং স্পেশাল সাউন্ডস্কেপ ডিজাইন রিচার্ড সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রানী মুখ্য ভূমিকায় মীর দীপ এবং পরমব্রত চট্টোপাধ্যায় ডাটমো ড্র্যাভেনশার ইংল্যান্ড 1889। the hound of the baskervilles chutu toporbo baskerville হলে এসে হয় watson prit hounde king বদলতি bari mur dampuati tader ashroy lukiye thaka asami selden sir charles ke likha miss laura lionze chithi ar shesh prushno আর হঠাৎ তার কানে আসে এক অতি পরিচিত গলা সুন্দর বেরিয়েছ কয়েক সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এই কার গলা শুনছি আমি এখানে জনমানবহীন এই জলায় ঠিক শুনছি তো এমন মোলায়েম ঠান্ডা গলায় এমন সূক্ষ্ম খোঁচা সারা দুনিয়ায় একজনই দিতে পারে হোমস তুমি হ্যাঁ আমি আরে নাও এবার বেরিয়ে এসো এক লাফে ঘর থেকে বেরিয়ে এলাম দেখলাম একটা পাথরের ওপর বসে হোমস আমার দিকে তাকিয়ে হাসছে একটু রোগা হয়ে গেছে এরকম রুক্ষ পরিবেশে থাকার চিহ্ন তার চেহারায় পড়েছে গায়ের রঙও একটু তামাটে হয়েছে চুলো সামান্য উস্কো তবে বাবু এখনো ফিটফাট ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম কাউকে দেখে জীবনে এত খুশি হইনি বিশ্বাস কর বা এতটা অবাকও হও হুম তাও বটে আমিও কম অবাক হইনি বসুন আমি তো ভাবতেও পারিনি তুমি আমার এই আস্থানা খুঁজে পাবে তুমি যে আমার ঘরে লুকিয়ে আছো তা বুঝলাম এই ঘর থেকে যখন আমি বিষ পা দূরে পায়ে ছাপ না পায়ের ছাপ দেখে কারোর নাম ধার ক্ষমতা এখন রপ্ত করতে পারিনি রাস্তার পাশে পড়ে থাকা সিগারেটের টুকরো দেখলাম দিয়েছিল তাই তো একদমই তাই কি ভেবেছিলেন আমি ক্রিমিনাল এখানে কে থাকে সেটাই জানতে চেয়েছিলাম ইনফ্যাক্ট জানতে বদ্ধপরিকর ছিলাম বাহ খুব ভালো ওয়াক তোমার তারিফ করতেই হচ্ছে আমি এখানে রয়েছি সেটা বোধ হয় ওই রাতেই টের পেয়েছিল না আলোর ঝলকানি দেখে বুঝতে পারিনি জিনিসপত্র দিয়ে গেছে হুম। তুমি আজ লড়াল সঙ্গে দেখা করতে গিয়েছিলে দারুণ ব্যাপার বুঝলে তোমার আমার অনুসন্ধান পাশাপাশি রাস্তায় চলছে দুজনের অনুসন্ধান এক জায়গায় হলে এই কেসটা অনেকটাই সেসব তো হলো এখানে এলে কিভাবে আমি তো ভেবেছিলাম তুমি লন্ডেনে আছো এটাই তো চেয়েছিলাম আমি তুমি আমায় বিশ্বাস করো না হোমস তোমার কাছ থেকে এটা আমি আশা করি বিশ্বাস করো তুমি এই কেসে আমায় প্রচুর সাহায্য করেছ তোমায় অন্ধকারে রাখার জন্য ক্ষমা চাইছি আসলে আমি বিপদের আঁচ পেয়েছিলাম তাই ব্যাপারটা খতিয়ে দেখতে নিজেই এসেছি স্যার হেনরির সঙ্গে থাকলে তোমার আর আমার অনুসন্ধান এক রাস্তায় চলতো লাভের লাভ কিছুই হতো না আর আমি থাকলে আমাদের শত্রু আরও সাবধান হয়ে যেত তার ক্ষমতা তো নেহাত কম নয় এখানে একা থাকায় তদন্ত অনেক কাজ দিয়েছে এদিক ওদিক ঘুরে বেড়াতে পেরেছি অনেক তথ্য পেয়েছি কেউ জানে না আমি এখানে রয়েছি এবং নজর রাখছি ক্ষম সময় ঢুকব সে তো বুঝলাম কিন্তু আমায় তো অন্তত জানাতে পারতে তাতে ঝুঁকি বাড়ত তুমি যদি জানতে আমি এখানে তবে সাহায্যের জন্য এগিয়ে আসতে বা আমার সুবিধের জন্য খাবার দাবার গরম পোশাক নিয়ে আসতে এবং তাতে আমার পরিচয় গোপন থাকতো না সেই কাজটাই করে কাঠ এক্সপ্রেস অফিসের সেই ছেলেটা মনে আছে ওর দাবি খুব সামান্যই একটু খাবার দাবার আর পরিচ্ছন্ন জামা কাপড় তার বদলে ও চারদিকে কড়া নজর রাখে খবর এনে দেয় সেখান থেকে এখানে আমার কাছে এসেছে হ্যাঁ মাঝে একদিন দেরি হয়েছে তোমার প্রতিটা রিপোর্টই অসাধারণ তো মুখে হাসি ফুটেছে অভিমান মিটল ভালোই করেছো বুঝলে लड़ा लियर गल की कथा हल द्रुत अंधकार नाम बस ठंडा हावा बी और घरे ग श्रीमती लियन्सर संगे जा सब खुले बोल बंश बार बार सुन बुझल होमस एक सूत्र पे ওপারে সত্যিটা রয়েছে কিন্তু লরার সঙ্গে স্টিপেলটনের একটা সম্পর্ক রয়েছে মানে গভীর সম্পর্ক লরার লিওন সঙ্গে স্টিপেলটন ইয়েস তারা প্রায়ই দেখা করেন নিয়মিত যোগাযোগ রাখেন বুঝলে এবার এই তথ্যটা ব্যবহার করে স্টেফেলটন আর ওর বউকে আলাদা করা যায় ওনার স্ত্রী কবে থেকে কি বলছো আচ্ছা তাই যদি হয় তবে স্যার হেনরির সঙ্গে ওনার প্রেমের কথা তিনি মেনে নিলেন কেন কারণ তাতে স্টেফেলটন লাভ এবং স্যার হেনরির ক্ষতি করে দেখো লোকটা কিন্তু স্যার হেনরিকে বাড়াবাড়ি রকমের কিছু করতে দেয়নি ওই দু একটা প্রেমের কথা এই ব্যাসারটা সাজানো খলনায়ক মানে ইনি কি লন্ডনে আমাদের কিছু নিয়েছিলেন আমারও তাই ধারণা সেই হুমকি ছিটি এসেছিল তার স্ত্রীর কাছ থেকে একদমই তাই বাইরে নিকশ অন্ধকার কিন্তু আমার যেন মনে হলো আরো অন্ধকার এক ষড়যন্ত্রের জাল আমাদের চারপাশে তবে একটা কাজ করে ফেলেছিল। নিজের স্টেফল সম্পর্কে তোমায় কিছুটা সত্যি বলে ফেলেছিল ও বলেছিল ইংল্যান্ডের উত্তরে একটা স্কুলে ও পড়াতো তাই এবার শোনো আমি খোঁজ নিয়ে দেখেছি ওই জায়গায় একটা স্কুল ছিল এবং সেখানে ভয়ঙ্কর কিছু কাণ্ড ঘটে পরিস্থিতি সাংঘাতিক হয়ে উঠেছিল তাই স্কুলের মালিক এবং তার স্ত্রী বেগদিক দেখে পালিয়ে যান জানি সেটা হল ওর শখ পলাতক সেই স্কুল টিচারের শখ ছিল কীট পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞান এন্টেমোলজি আর এখানে স্টেপেন কি ধরে না প্রজাপতি আমি জানতাম না জীবনে স্ত্রী হয়ে আসতে কোনো অসুবিধাই নেই তার ভুলটা যদি ভাঙানো যায় তাহলে লরা আমাদের প্রচুর সাহায্য করতে পারেন শোনো আগামীকালই তার সঙ্গে দেখা করতে যাব আমরা আর দুজনেই যাব আচ্ছা আকাশে লাল আর বেগুনি রং ধরেছে দু একটা তারা মিট মিট করছে আমি উঠে পড়ল এটা কথা বলো লোকটা চায় কি রক্ত লোকটা স্যার হেনরির জীবন চায় লোকটা ঠান্ডা মাথায় আটঘাট বেঁধে আমি যেমন ওর চারপাশে জাল গুটিয়ে এনেছি ও তেমনি স্যার হেনরির চারপাশে জাল গুটি এনেছে এর বাইরে এখন আর কিছু বলবো না আর একটা বা দুটো দিক ব্যাস এই রহস্যের সমাধান হবে কিন্তু একটাই ভয় আমার আমরা কিছু করার আগেই স্টেফেলটন যেন আঘা হেনে না বসে বলছেন তুমি স্যার হেনরিকে একদম চোখে চোখে রাখবে যা এখন ওটা কি এই ফাঁকা প্রান্তে কেউ যেন প্রাণীর ভয়ে আত্মনা করছে। চিৎকারটা হাওয়ায় পাক খাচ্ছে टीलार पाथर गए धक्का खेल जोर जलार निसब्बता कल चित होम के बहुबार कठिन परिस्थिति मुखे पड़ते देखे स्नायु चिर कल्पात कठिन क्योंकि आज देख गलापे চিৎকারটা আবার ভেসে এলাকার কিন্তু এবার ওই চিৎকারের সঙ্গে যোগ হলো একটা নতুন একটা গুরু গম্ভীর গর্জন ঠিক সমুদ্রের ঢেউ ভাঙ্গার মতো আছে কিছুই বুঝতে পারছিলাম না সেফ আন্দাজে বেশি দূর যেতেও পারলাম না আমাদের সামনে টিলাটা অনেকটা খাড়া উঠে গেছে সেদিক থেকে আরো একবার শুনলাম সেই পরিত্রাহী আর্তনা শেষ পারের মত তারপরই একটা ভারী কিছু আমরা হেরে গেলাম ওয়াটসন হেরে গেলাম লোকটা আমাদের হারিয়ে দিল কেন অপেক্ষা করলাম কেন বাস্কুবল হল ছেড়ে এতক্ষণ ছিলে তুমি शपथ सब देख पागर मत छुटे चले शब्द चापा आर्तना प्रचंड जंत्र टलार ए दिखा बेस खाड़ाई नीचे ढालू जैगा बड़ पाथरे भर्ती सेबड़ो खेबड़ो पाथर मध्य कि जत एगोल तुझल वोटा एक, एक मानूष देखे गा शिवड़े उठ लोकटा जे और बेचे नहीं बलैनटाई शेष चित्कार আশেপাশের আবহাওয়া লোকটার মতোই নিশ্চুয় হোমস লোকটার গায়ে হাত রাখল ওর মুখের ভাব দেখেই বুঝলাম আমার আশঙ্কা সত্যি হোমস একটা দেশ লাই চাল আলোয় দেখলাম এক নারকীয় দৃশ্য রক্তে ভেসে যাচ্ছে চারপাশ মাথার খুলি চুল মার लोकटा के चीर सूटा चीन सूट पर ही सर हेनरी लंडने आर पाल दुखे रागे हताशाए भेल केस ता भूल कर लाटसन উনি আপ্রাণ চেষ্টা করেছিলেন বাঁচবার আমরা তাকে বাঁচাতে পারলাম না কিন্তু সেই খুনি হাউনটা কোথায় নিশ্চয়ই কোন বড় পাথরের আড়ালে গিয়ে গা ঢাকা দিয়েছে আর প্রথমে কাকা মারা গেলেন এখন ভাইপো আর দুজনের পাহাড় থেকে পড়ে মারা গেলেন কিন্তু কুকুর আর তার মনিবের সম্পর্ক প্রমাণ করব কি করে হাউন্ডের ডাক শুনেছি কিন্তু কুকুরটাকে তো চোখে দেখিনি প্রমাণ করা মুশকিল তাছাড়া স্যার হেনরি টিলা থেকে পড়ে মারা গেছেন বুঝতেই পারছো হাউন্ডের ভূমিকা প্রমাণ করা এখানে খুব মুশকিল তবে ওয়াটসন লোকটা শয়তানি বুদ্ধিতে যতই দুখর হোক আমার হাত থেকে বাঁচতে পারবে না ওকে আমি ধরবই मृतदेहर पशे बसे रही आकाशे चा दुखी मार्ल एलाय रूपलिंग हेटे टीलार धर उठे चार दिखे तकाल जला आगे मतई निस अंधकार विषण एकटू दूरे ग्रीमपेम रस्ताय हलदेटे आलो देखा जा ওটা মেরি পেড আলোটা দেখার পর মনে হচ্ছিল এখনো শেষ হয়নি যদি আর একটাও ভুল করি তবে হাতের বাইরে চলে যাবে তখন ওকে ধরাই মুশকিল হয়ে যাবে তাহলে স্যার হেনরির অন্ত্যেষ্টিক্রিয়া ছাড়া आज कर चूड़ा पार चल सर हेनरी नीथर देहर दिखाई एक गल हसी दिल दरिया सर हेनरी बेस लगत सहसार मन कब थे कि लाभ हल कपाले जुटल এমন ভয়ঙ্কর বৃদ্ধ লোক ডাকতে হবে আমাদের পক্ষে সম্ভব নয় ভাবতেই পারছি না কি আরম্ভ করেছো পাগলটা গেছো নাকি আমি আর হোমস মৃতদেহটা সোজা করে শোয়ালাম তাইতো ইনি স্যার হেনরি নন এ তো সেই কুটকুটে চোখ সেই দাগি মুখ একেই তো সেই রাতে মোমবাতির আলোয় জলায় দেখেছিলাম যে শোক আমাদের গ্রাস করতে বসেছিল সেটা মুহূর্তে হাওয়া হয়ে গেল হঠাৎ একটা বিষয় আমার কাছে পরিষ্কার হয়ে গেল ব্যারিমোরকে স্যার হেনরি নিজের পুরনো পোশাক দিয়েছিলেন তার হাত ঘুরেই সেগুলো স্যালডনের কাছে পৌঁছ ওর পরের স্যুট জুতো টুপি সবই স্যার হেনরি সেলডনের মৃত্যু এলো ভয়ঙ্কর ভাবে কিন্তু আইনের রাস্তায় শাস্তি পেলেও তোর সেই ফাঁসি হতো যাক স্যার হেনরি পোশাকের ব্যাপারটা জানালাম। অর্থাৎ অর্থাৎ এই পোশাকই ওর কাল হল স্যার হেনরির ব্যবহার করা জিনিসের গন্ধ শুকেই কুকুরটাকে লেলিয়ে দেওয়া হয়েছে মনে আছে লন্ডনের হোটেলে স্যার হেনরির একপাটি বুট চুরি হয় ওটাই হাউন্ডকে কে হয়েছিল তারপর যা হলো তা তো দেখতেই পাচ্ছ কিন্তু প্রশ্ন একটাই এই অন্ধকারে সেলডেন বুঝলো কি করে হাউন্ড তার পিছু নিচ্ছে হয়তো তার আওয়াজ পেয়েছিল মানলাম কিন্তু সেলরিন তো নেহাত ভিতু নয় হাউন্ডের ডাক সে আগে শুনেছে কারণ সে জলাতেই থাকত কিন্তু সে কি এমন দেখলো যে এমন উন্মাদের মতো চিৎকার করে দৌড়লো जबाब जब आद पाब कूझा वी जाए এখানে তো মৃতদেহ রাখা যাবে না শেয়াল শকুনে ছেড়ে খাবে এক কাজ করো ডেড বডি এই পাথরের ঘরে আটকে রাখো তারপর চলো পুলিশকে খবর দিই হমে পায়ের আওয়াজ পাচ্ছি বাবা ওই দেখো হাউন্ডের সৃষ্টিকর্তা স্বয়ং এসে হাজির লোকটা না আছে বলতে হবে দেখতে এসেছে সবকিছু প্ল্যান মাফিক গেছে কিনা আলটপকা কিছু বলবে না ও যদি আঁচ পায় আমরা ওর ব্যাপারে সব জেনে গেছি তবে গোটাটাই মাটি ডক্টর ওয়াটসন আছে চোট পেয়েছেন নাকি ভদ্রলোক আমাদের পাশ দিয়ে তীর বেগে গিয়ে গেলেন দেহের দিকে তার পাশে উবু হয়ে বসে লোকটার মুখটা দেখলেন মুহূর্তে স্টেফলটনের হাব ভাব পাল্টে গেল মুখ থেকে সিগার খসে পড়ল দ্রুত নিঃশ্বাস ফেলার শব্দ পেলাম স্টেফলটন আমাদের দিকে তাকালেন আমি এবং আমার বন্ধুটি এখানে ঘুরছিলাম হঠাৎ একটা চিৎকার শুনি এখানে এসে দেখি এই কাণ্ড চিৎকার চিৎকারটা আমিও শুনেছিলাম তাই তাই ছুটে গেলাম এখানে আমার আমার স্যার হ্যানরির জন্য খুবই চিন্তা করছিল কেন আরে আরে তাকে নেমন্তন্ন করেছিলাম আসবেন কথা দিয়েছিলেন তাই তাই সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি যখন এলেন না আমি আমি অবাক হয়েছিলাম তারপর তারপর হঠাৎই চিৎকার খুব দুশ্চিন্তায় পড়ে গেছিলাম আচ্ছা এই লোকটার চিৎকার ছাড়া আপনারা অন্য কোনো আওয়াজ পেয়েছিলেন আপনি কিছু শুনলেন নাকি না না না আসলে আসলে স্থানীয় লোকজন প্রায় এক প্রেত কুকুরের কথা বলে এই জলায় নাকি তার ডাক রাতের দিকে না সেরকম আমরা কিছুই শুনতে পাইনি হিদে ঠান্ডায় দুশ্চিন্তায় লোকটা বোধ মাথা ঠিক ছিল না পাগলের মতো ছুটছিল আর ছুটতে ছুটতে হোঁচটকে পড়ে ঘাড় ভেঙে মারা যায় খুবই স্বাভাবিক ব্যাপার আচ্ছা মিস্টার শার্লক হোমস কি মনে করেন এই ব্যাপারে আপনার চোখ তো মারাত্মক লোক চিনতে ভুল করেন না দেখছি না আমরা ভাবছিলাম আপনি কবে আসছেন ডক্টর বটসন এখানে আসার পর থেকেই বলতে পারেন দিনগুন ছিলাম আপনি এলেন আর দেখুন এরকম একটা দুর্ঘটনা ঘটলো হ্যাঁ কি আর করা একটা বিশ্রী স্মৃতি নিয়ে কাল লন্ডনে ফিরতে হবে জনশ্রুতি কুসংস্কার আর গল্প কথার উপর ভিত্তি করে এগোনো আমার পক্ষে সম্ভব নয় এবারের অনুসন্ধানটা ঠিক জুতের হলো না আমি ভাবছিলাম এই বেচারি অন্তত শেয়াল কুকুরে টানাটানি করবে না তাই করলাম স্টেপলটন অনেকবার ওর বাড়ি যেতে অনুরোধ করলেন আমরা রাজি হলাম না হোমজের সঙ্গে ব্যাস্কর হল দিকে পা বাড়াল एक बार पेचने घरे देखल स्टेफिलटनो हाँटे बाड़ दिखे टीलार ढाल गए कलो बिंदु अंतिम शज्जाए सेलडन पे बेटा के हाथ मुठोएन लोकटार दुर्जय सहस देखो कम चले যেই বুঝলো ওর প্ল্যানি তখন একটা তোমায় দেখে ফেললো আমার মনটা একটু খচখ করছে আহ কিছু করারও তো ছিল না এবার ও কি করবে না আরো সাংঘাতিক হয়ে উঠবে আরও মরিয়া তবে কি জানো বলছেন এই অতিরিক্ত চানাকি আর তাকে ডোবাবে তাহলে আমরা ওকে এক্ষুনি গ্রেফতার করছি না বুদ্ধি খাটাও একটু কি প্রমাণ ওর বিরুদ্ধে এখানেই তো ওর শয়তানি বুদ্ধি কামাল এই মৃত্যুগুলো যদি মানুষের কারসাজি হতো তাহলে তো কথাই ছিল না কিন্তু এখানে মৃত্যুর জন্য দায়িত্ব একটা কুকুর কুকুরের জন্য তো আর মনীপকে ফাঁসিতে ঝোলানো যায় না কিন্তু আমরা জানি তার মৃত্যুর পেছনে ছিল আতঙ্ক তিনি ভয়ে মারা যান কিন্তু কোর্টে এ কথা বোঝাবু কি করে হাউন্ডের চিহ্ন কোথায় আর আমরা জানি হাউন্ড মৃতদেহ ছোঁয় না সেই কুকুর স্যার চার্লস এর কাছে এসে পৌঁছনোর আগে যান কি করে দেখো কোন সম্পর্ক সরাসরি নেই আমরা হাউন্ড এর ডাক শুনেছি তাকে কিন্তু দেখিনি না আমাদের হাতে কোনো জোরালো প্রমাণ নেই তার জন্যই কেসটা ঠিক খাড়া করতে পারছি না এবার এই কাজটাই করতে হবে আমাদের কি করে লরা লিওন অনেক কিছুই নির্ভর করছে তিনি যদি কথা জানতে পারেন আমার মন বলছে সেক্ষেত্রে তিনি আমাদের সাহায্য করতে পারবেন আর সেটা হলেই হোমস আর কিছু ভেঙে বলল না হাঁটতে হাঁটতে আমরা ব্যাস্কর হলের গেটের সামনে এসে দাঁড়ালাম তুমি ভেতরে আসবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন আর লুকিয়ে কিলাব কিন্তু বলছেন হাউন্ড বা হাউন্ডের ডাকের ব্যাপারে স্যার হেনরিকে একটিও কথা বলো না সেলডনের মৃত্যুর ব্যাপারে স্টেপেলটনকে যা বলেছি ওনাকেও ঠিক তাই বলবো স্টেপেলটন যা ভেবেছে সেটা স্যার হেনরিকেও ভাবতে দি। এখন ওর সাহস দরকার স্নায়ু শক্ত থাকা দরকার কারণ কাল তার সামনে একটা ভয়ঙ্কর পরীক্ষা আসবে স্যার হেনরি কে একা যেতে হবে তুমি কোন একটা ছুটো বানিয়ে সরে পড়বে স্যার হেনরি একা না গেলে হবে না আপাতত চলো বাস্কেটেল হলে প্রবেশ করা যাক প্রচন্ড খিদে পেয়েছে হঠাৎ হোমস দেখা পেয়ে স্যার হেনরি ভীষণ খুশি হলেন যেসব ঘটনা আমাদের চারপাশে ঘটছিল তাতে উনি আশা করেছিলেন হোমস হয়তো খুব শিগগিরই ব্যাস্কেরভিল হলে এসে হাজির হবে স্বাভাবিক কারণে তার খুশির অন্ত ছিল না অবশ্য হোমসের সঙ্গে কোনো ব্যাগপত্র না দেখে তিনি অবাকি হলেন তাতে আমার বন্ধুর বিশেষ অসুবিধে হয়নি আমার আর স্যার হেনরি থেকে ধার করা জামা পরে তা দিব্যি চলে যাবে बैस्करव हले पोछ सेल्डन मृत्यु संबंधी मृत्यु संबंध मैर हाउ हाउ कर फिलल सेल्डन जत जघन्य अपराधी हकना क्यों मिसेस व्यारिमर से भाई যে দিদির হাত ধরে বড় হয়ে উঠেছিল রাতের খাবার একটু দেরিতে খেতে বসলাম জলায় যা যা ঘটেছে মানে যতটা তার জানা উচিত মিস্টার স্টেপেলটনের বাড়িতে আর সন্ধ্যাবেলায় আমার নেমন্তন্ন ছিল ওখানে গেলে সময়টা বেশ কাটত কিন্তু এদিকে আপনাকে কথা দিয়েছিলাম সন্ধ্যের পর জলার দিকে একা যাব না দেখুন আমার কথার দাম হ্যাঁ আপনার সময়টা যে ভালোই আপনার মৃত্যুর পরনে ছিল আপনার পোশাক ব্যারি হাত ঘুরেই আর কি এবার আপনার ভৃত্য যেন পুলিশের ঝামেলার মধ্যে না পড়ে সেই চিন্তা নেই আমার জামায় এমন কোন চিহ্ন বা দাগ কিছু নেই যা থেকে বোঝা যাবে এই পোশাকের আসল মালিককে তবে আপনাদের তো দেখছি সবার কপাল বেশ ভালো আপনারা কিন্তু সবাই দোষী গোয়েন্দা হিসেবে আমার কর্তব্য আপনাদের এক্ষুনি অ্যারেস্ট করা রিপোর্টই পড়লাম মিস্টার হোমস আমাদের কেসটার কি অবস্থা কিছু বুঝতে পারলেন দেখুন হেনরিটা অত্যন্ত জটিল বাকি ডাক শুনেছি আর এখানে কুসংস্কার কোনো জায়গাই নেই আমি নিজের কানে সেই ডাক শুনেছি আপনি যদি ওই কুকুরের গলায় বাকলজার যা শেকল পারেন তবে আমার চোখে আপনি হবেন এই দুনিয়ার সেরা গোয়েন্দা कथा हटात्मस चुप कर गुब मन दिए কিন্তু হোমস চোখে উল্লাস আর উত্তেজনার আঁচ স্পষ্ট আমি আগেও দেখেছি হঠাৎ হোমস দেখি সব নিয়ে রীতিমতো মুশকুল হয়ে পড়েছে আপনার যে আর্টে জানতাম না তো আসলে এই পোর্ট্রেটগুলো সত্যিই অসাধারণ ওয়াশন যদিও মনে করে আমি আর্টের ব্যাপারে কিছু বুঝি না কিন্তু এই পোর্ট্রেটগুলো আমায় মুগ্ধ করেছে ওই ডান দিকেরটা মনে হয় আঁকা তাই না আর আর আর ওই মোটা সোটা চেহারার ভদ্রলোকের পোর্ট্রেট যার মাথায় উইগ ওই ওই যে ওই ওইটা ওটা বোধ হয় রেনালসের আঁকা এগুলো নিশ্চয়ই ফ্যামিলি পোর্ট্রেট তাই না হ্যাঁ প্রত্যেকটাই ব্যারিমোরিয়া আমায় চিনিয়েছে কার নাম জানতে চান মিস্টার হোমস টেলিস্কোপ হাতে ওই ভদ্রলোককে উনি রিয়ার অ্যাডমিরাল বাস্কভিল সাহসী অফিসার হিসেবে বেশ সুনাম ছিল ওয়েস্ট ইন্ডিজে লর্ড রডনির নেতৃত্বে লড়াইও করেছেন তার এই পাশের পোর্ট্রেটটা ওই যে ওই যে নীল কোটার হাতে একতলা কাগজ নিয়ে যিনি দাঁড়িয়ে রয়েছেন উনি হলেন স্যার উইলিয়াম বাস্কভিল লর্ড পিটের নেতৃত্বে ইনি হাউস অফ কমন্সের চেয়ারম্যান অফ কমিটিস ছিলেন আর সৈনিকের বেশে এই ভদ্রলোকটিকে এই এই যে কালো ভ্যালভেটের কোট গায়ে ও বাবা আপনি কার কথা জিজ্ঞেস করলেন মিস্টার হোমস উনি তো সব সর্বনাশের গোড়া উনি হলেন সুগ ওর কীর্তিকলাপের জন্যেই আমাদের পরিবারে হাউন্ডের আগমন হয় রিয়েলি বলেন কি আমি ভেবেছিলাম লোকটা আরো বড় সড় চেহারা হবে গুন্ডার মতো দেখতে হবে একে দেখে তো বেশ সভ্য ভদ্র বলেই মনে হচ্ছে তবে লোকটা চেহারার দিকে তাকাও আচ্ছেন শান্ত চোখের আড়ালে একটা ভয়ঙ্কর উগ্রতার ঝলকানি রয়েছে ইনি যে স্যার তা কোনো সন্দেহ নেই ছবির ক্যানভাসে নাম আর শাল দুই আছে শালটা হল ষোলশো সাতচল্লিশ সিক্সটিন হোমস বিশেষ কিছু বলল না কিন্তু বাকি সময় ওর চোখ পড়ে রইল স্যার ইউগোর ছবির দিকে বার বার একদৃষ্টি ওই দিকেই তা খেয়েছিল খাওয়া দাওয়া শেষ করার পর স্যার হেনরি যখন ঘরে গেলেন তখন আমি হোমসকে চেপে ধরলাম হোমস আবার আমায় ডিনার হলে সেই সারি সারি পোর্ট্রেটের সামনে নিয়ে আসার সময় একটা বড় মোমবাতি নিয়ে এসেছিল সে সঙ্গে করে এবার স্যার হিউগোর ছবির সামনে হোমস মোমবাতিটা তুলে ধরলো কিছু বুঝতে পারছো মানে কারোর সঙ্গে মুখের মিল পাচ্ছ চোয়ালের কাজটা তো স্যার হেনরির মতো বলেই মনে হচ্ছে হতে পারে তবে এই জিনিসটা দেখো এক মিনিট উঠিয়ে দাঁড়াও একটা নে নে এনে হোমস তার ওপর উঠে দাঁড়ালো মোমবাতিটা বাঁহাতে ধরল ডানহাত দিয়ে স্যার হিউগোর টুপি আর কোঁকড়া চুল ঢেকে দিল आरे बार आमार भी सर मिस्टर मुखर गड़न लक्ष्य कर मुखर गड़न स्वभाव दुखे লোক এবং সে পারিবারিক সম্পত্তির লিংক তো একটা গ্যাপ একটা শূন্য স্থান আমার অনুসন্ধানের শূন্য স্থান এই পোর্ট্রেট ভরাট করেছে ওয়াটসন লোকটা এবার হাতের মুঠ হয়ে জাল দিয়ে প্রজাপতি ধরা দেখাচ্ছি তোমায় খাল যখন ও আমার জালে আটকে পড়ে ছটফট করবে তখন সকালে মোটামুটি তাড়াতাড়ি উঠলাম কিন্তু দেখলাম ততক্ষণে হোমস বেরিয়ে পড়েছে ফিটফাট সারাদিন দৌড়ো দৌড়ি করতে রেডি আমায় দেখে দ্রুত পায়ে গিয়ে উত্তেজিত দুহাতে তালু ঘষে বলল আজ আমাদের অনেক কাজ এইবার শুধু জাল গোটানোর পালা তুমি কি জলার দিক থেকে ঘুরে এলে গ্রিম্পেন থেকে প্রিন্স টাউনে একটা টেলিগ্রাম করে সেলডানের মারা যাওয়ার খবরটা দিলাম চিন্তা না। এই ব্যাপারে বাস্কিল পরিবারের কেউ পুলিশই ঝামেলার মুখে পড়বে না এছাড়া কাটরাইটের সঙ্গেও কথা হলো আমার ঘরে দেখতে না পেয়ে ও পাগলের মতো জলায় খুঁজে বেড়াতো তাই আগে থেকে অবস্থা যুদ্ধের মতই আপনার তো আজ সন্ধ্যেবেলা স্টেপেলটনের বাড়িতে নেমন্তন্ন আছে তাই না হ্যাঁ শুধু আমি নয় আপনারাও আসবেন আমার সঙ্গে মিস্টার স্টেপলটন খুব অতিথি মানুষ আপনাদের দুজনকে পেলে উনি খুশি হবেন করবেন স্যার হেনরি কিন্তু আমাকে আমাকেও হবে কয়েকটা কাজ আছে আর এখানে তো আপাতত কিছু করার নেই লন্ডনে বসেই আমরা হেনরি দমে গেলেন একটু আগেও যে মানুষটা হেসে হেসে কথা বলছিল সে হঠাৎ গুম বেড়ে গেলে কেমন অস্বস্তি লাগে আপনারা আমায় ফেলে চলে যাচ্ছেন আমি ভেবেছিলাম এই রহস্যের কিনারা না হওয়া পর্যন্ত আপনারা এখানেই থাকবেন আমাদের উপর বিশ্বাস রাখুন আর যা বলছি সেটাই করুন আপনি কি স্টেপেলটেন জানাতে পারবেন যে একটা গুরুত্বপূর্ণ কাজ এসে যাওয়ায় আমরা লন্ডন ফিরে যেতে বাধ্য হয়েছি যদিও খুব তাড়াতাড়ি আমরা আবার কথাটা অবশ্যই বলবেন কিন্তু আপনি যদি বলেন তবে নিশ্চয়ই বলব কখন যাচ্ছেন আপনারা ব্রেকফাস্ট ছেড়েই বেরবো কুমশ্রেসিতে একটা ছোট কাজ আছে আহ বাইদবে বলছেন তুমি নিজে জিনিসপত্র রেখে যাও কদিন পরই তো ফিরে আসবে আর স্টেফলটনকে একটা চিঠি লিখে জানিয়ে দাও যে তুমি বাড়ি যেতে পারছ না তুমি তার জন্য খুব একটা কাজ করি সঙ্গে চলে এখানে খুবই দুঃখিতা কেন কারণ এটা আপনার পৈতৃক বাড়ি আর তাছাড়া স্যার হেনরি আপনি আমাকে কথা দিয়েছিলেন আমি যেমন বলবো আপনি তেমনটাই করবেন ঠিক আছে আপনার আদেশির ধার্য আচ্ছা শুনুন আজ রাতে আপনি স্টেপেলটনের বাড়ি ঘোড়ার গাড়িতেই যাবেন নিশ্চয়ই পৌঁছে কোচওয়ানকে ছেড়ে দেবেন সময় আপনি হেঁটে বাড়ি ফিরবেন কথা এই বাড়ি ফেরার কথাটা অবশ্যই অবশ্যই কে কথার ফাঁকে জানিয়ে রাখবেন জলার উপর বাড়ি ফিরব এই কাজটা তো স্বয়ং আপনিও আমায় করতে পারেন করেছেন মিস্টার হোমস আজ আপনাকে সেই কাজটাই করতে হবে স্যার হেনরি स्नाय जोर भर फिर घूरना मेरिपेट हाउसा सोजा ग्रीमपेनर दिखे आई रास्ता ब्रेकफास बड़ी पड़े कैस दिखे ব্যাস্কাভিল হলের মেইন গেটের সামনে দাঁড়িয়ে হাত নাড়ছিলেন স্যার হেনরি ওনার মুখটা দেখে খুব কষ্ট হচ্ছিল যতক্ষণ আমাদের গাড়ি চোখের আড়াল হয় তিনি তাকিয়েছিলেন চতুর্থ পর্ব মূল রচনা স্যার রাধাকয় বাংলা অনুবাদ पुष्पल गांगुली बेदार रूप अनीपाण भट्टाचार्य अभिनय होम मीर डर व्हाटसन दीप मिस्टर स्टेबल सौनक एवं सर हेनरी मस्क परमव्रत चट्टोपाध्याय एडिटिंग स्पेशल इफेक्ट और साउंडस्केर रिचार्ड सहयोगी परिचालक अभिषेक बनार्जी समग्र परिकल्पना परिचालन Indrani Radio Mirchi 98.3 FM পয়েন্ট Nivedan The Hound of the Baskervilles